أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اتفذوا مسجدا ضرارا وفقرا وكفرقا بين المؤمنين وإلقادا لمن حارب الله ورسوله من قبله. আমাদেরকে মজিদ <ROMaría> <those who> <welche> <satills> <intansans��wegans> বুঝে শুনে আমল করার উদ্দেশ্য নিয়ে রাজের উরহানে বসার সুযোগ দিয়েছেন এজন্য রহব্বুর আলমিনের সুখী আদায় করছি আলহান্দুল্লা গতকাল গত পরশু সুরায়তবারে একশো সাত নাম্বার আয়াত আলোচনা শুরু করেছিলাম কিন্তু সে আলোচনা শেষ করা সম্ভব হয়নি সময়ের অভাবে আজকে আমি একশো সাত নাম্বার আয়াতির দালাবত করেছি যেখানে আল্লাহ আল্লাহ আর যারা মসজিদে জেরারকে ইসলামের প্রতি সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত মসজিদকে এবং ইসলামের বিরোধিতা করার উদ্দেশ্যে কুফরির জন্য প্রতিষ্ঠিত মসজিদকে এবং যেই মসজিদটি মুসলমানদের মধ্যে বিবেদ সৃষ্টি করার উদ্দেশ্য তৈরি করা হয়েছে এবং পূর্ব থেকেই যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিখত তাদের ঘাঁটি হিসাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আর এই সকল লোকেরা এই মসজিদ বানানোর পর তার আল্লাহর নামে প্রথম করে বলে যে আমাদের উদ্দেশ্য তো সবচেয়ে উত্তম তা আলো ছাড়ার কিছুই নয় আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এরা হল মিথ্যাবাদ এটা এই মসজিদে জেরারের ইতিহাস এটা মসজিদে জেরার নামেই প্রসিদ্ধি লাভ করেছে যদিও জেরার শব্দটির অর্থ হল ক্ষতি সাধন করা যারা ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদের মতো দেখতে একটি গড় ভাঙিয়েছিল এটা তাবুক যুদ্ধের পূর্বে এই মসজিদটি নির্মিত হয়েছিল মূল ঘটনাটা হল আবু আমের নামে একজন মণিকাদের হাজরাদের একটা ব্যক্তি ছিল যে পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল से ख्रिस्टान धर्म ग्रहण करानिजम पढ़ाशना और से अनुजय सेल करम ले जनगणर माध्यम भारत काचिति पेश करकल मानुष का अच्छे अधिक भलो मानुष हिसाब से जानी एक पर्याय से उपाधि पाय राहिब नाम राहिब नाम जुक्त हो गए आबू आमेद राहिब राहिबाब স্তানদের যে ধর্ম যাজক সেই ধর্ম যাজকের উপাধিও সে পেয়ে গেছিল রাসুল্লাহ করে আসার পর সে রাস আলহ সাল্লামের কাছে গিয়েছিল তিনি তা যে ইসলামের দাবা দিয়েছিলেন সে ইসলামের বিপক্ষে অনেকগুলো কথা সে বলেছিল যেগুলোর জবাব রাসুল সদাশহীল তাকে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই সংগ্রহণ করেনি সে তার ইসলাম বিরোধিতার মধ্যেই অটল ছিল বদরের যুদ্ধে যখন ইসলামের সুনাম সুখ্যাতি চতুর দিকে ছড়িয়ে পড়ল ইসলামের শক্তি প্রকাশ পেয়ে গেল কুরাইশগ এখানে চরমভাবে পরাজিত হল এবং তাদের শীর্ষ পর্যায়ের নেতারা এখানে নিহত হল অনেকে বন্দী হল এই সংবাদ শুনে সে আবু আবহামের অত্যন্ত ক্রুধান্বিত হয়ে গেল সে আর সহ্য করতে পারল না মদিনা ছেড়ে মক্কায় চলে গেল সেখানে লোকদেরকে উত্তেজিত করতে থাকল আর তারই প্ররোচনায় পুনরায় প্রস্তুতি নিতে থাকলো এবং পরের বছর টহুদের যুদ্ধে তারা জড়িয়ে পড়ল আবু আমের তাদের সাথে ছিল সেই ময়দানের অনেকগুলো বর্ষ কুড়ে রেখেছিল से डालते थलो जो सकले रंगत से निरापतारो आश्वास दीते थो তার এই দূরভিসন্ধি বুঝতে পেরে মনিক হাজার হাজরাদের লুকেরা তাকে পাকিষ্ট বলে গালাগালি করতে থাকল আর তাকে নিরাশ করে নিল শেষ পর্যন্ত সে বলল আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাওয়ার পর আমার গুচ্ছের লোকেরা বিপদগামী হয়ে গেছে তারা অন্যায় কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে এই সে আস্তোস করে এই আবু আবে রাহেব মদিনায় আর ফিরে আসেনি সে বিভিন্ন সময়ে সেই কোরাইজদেরকেই প্রস্তুত করত এবং তাদেরকে উত্তেজিত করত মুসলমানদের বিপক্ষে তার এই কর্মটাই সবসময় এমন ছিল হুনাইনের যুদ্ধের পরে রক্ষা বিজয় যখন হয়ে গেল তখন সে পালিয়ে গেল রক্ষা বিজয়ের পর হুনাইনে চলে গেল হাওয়াজিনদের কাছে তাই সেখানে গিয়ে আশ্রয় নিল আর সেই হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পরে সেখান থেকে সে পালিয়ে গেল রোম সম্রাজের কাছে রোমের হীরা পিয়াসের কাছে চলে গেল সেখান থেকে সে পত্র লিখল মদিনার যে কিছু মুনাফিক ইতিমধ্যে ছিল তার মুনাফিকদের একটা বাহিনী ছিল এদের সাথে তার যোগাযোগ ছিল গোপনে গুপনে যোগাযোগ ছিল সেই মুনাফিকদেরকে সে লিখল যে তোমরা কুবা অঞ্চলে এমন একটা মসজিদ বানাও যেই মসজিদটা ইসলামের কথিস জন্য ব্যবহৃত হবে এবং সেখান থেকে কুফরির প্রচার প্রসার এবং বিজয় গঠানো হবে मुसलमान रसुलर पूर्व तक घाटी होने उद्देश्य से उल्लेख कर इस्लाम कदि साधन पुखर शयलाभ घटानो मुसलमान मध्य विभेद सृष्टि और কিছু দূরে। তারা এই মসজিদ বানালো কি সে মসজিদটা পাকা করে বানালো যেহেতু এটা যুদ্ধের ঘাঁটি হিসাবে তারা তৈরি করছে এই জন্য এটাতে পাকা করে মসজিদটা তারা তৈরি করেছে তৈরি করার পর তারা রাসুর উল্লাহ সালামের কাছে আবহাওয়া যখন হয় তখন লোকজন কষ্ট করে দূরের মসজিদে যেতে পারে না মসজিদে নবমীতে যেতে পারে না আর মসজিদে কুবাতেও যেতে পারে না সেই লোকদের জন্য সহজ হবে নামাজ আদায় করা আর যে সকল বৃদ্ধ আছে নারীরা রয়েছে যারা এই অনেক পথ অতিক্রম করে মসজিদে যেতে পারে না তাদের জন্য কষ্ট হয় এ সকলের জন্য আমরা উত্তম একটা মসজিদ বানিয়েছি যারা এই দূরের মসজিদে যেতে পারে না এই মসজিদে নামাজ যাতে জামাতের সাথে তারা আদায় করতে পারে আপনি অন্ততকে এক লক্ষ নামাজ আমাদের এই মসজিদে এসে আদায় করুন তাদের উদ্দেশ্য ছিল যদি এই মসজিদে রাসুলুল্লাহ সাল্লু আলিহ্লাম এসে এক বাক্য সালাপ আদায় করেন তাহলে আর কোনো মুসলমান বিরোধিতা করবে না সকল মুসলমানগণ এটাকে স্বাভাবিকভাবে মেনে নেবে রাসুল্লাহ সাল্লাহু আলহি ভসাল্লাম তাদেরকে বললেন আমি তো এখন কাবুক যুদ্ধের কাজে ব্যস্ত আমি কাবুক যুদ্ধ থেকে ফেরার পর ইনশাল্লাহ তোমাদের এই মসজিদে সালাত আদায় করবো কাগত থেকে ফিরাদ করতে কুবার নিকটবর্তী যখন পৌঁছে গেছেন আর আসল যেহেতু আগে ওয়াদা দিয়েছিলেন তাদেরকে তাদের মসজিদে সারাত আদায় করবেন কুবার মসজিদদের কাছে যখন চলে এসেছেন এক জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন ওই বিশ্রাম নেওয়ার সময় এই আয়াত নাজিল হয় তখন রাসুল্লাহ সাল্লুআলাম কয়েকজন সাহাবাকে পাঠিয়ে দেন এই মসজিদটিকে ধ্বংস করার জন্য এবং জ্বালিয়ে দেওয়ার জন্য এর মধ্যে ওয়াকিও ছিলেন তারা নির্দেশ পেয়ে সাথে সাথে এসে এই মসজিদটাকে তারা ধ্বংস করে দিলেন এবং আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিলেন এই হল মসজিদ যা উপাধি পেয়েছে মসজিদে জেরার নামে যারা মসজিদে প্রবার প্রায় কাছাকাছি ছিল এই কথাটাই আল্লাহ এখানে বলছেন যারা মসজিদকে তৈরি করেছে ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে পুফরির প্রচার প্রসারের উদ্দেশ্যে এবং মুসলমানদের মধ্যে নিবেদ সৃষ্টি করার জন্য তাকরিব সৃষ্টি করার জন্য এবং পূর্ব থেকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তাদের ঘাঁটি হিসেবে এই মসজিদ তৈরি করেছে আবু আবের রাহেদ এই কথাটাও তাদেরকে লিখেছিল তোমরা এই তৈরি করবে। আমি সাথে কথা বলেছি তিনি আমাকে কথা দিয়েছেন তারা সৈন্যবাহিনী দিবেন আমি রুমের সেই সৈন্যবাহিনী নিয়ে এসে মদিনা দখল করব তখন যেন আমরা সেখানে আশ্রয় নিতে পারি আর তোমরাও এর পূর্বে ফলা পরামর্শ করবে এই জন্য এই ঘরটা তোমরা তৈরি করো এই ঘরটা সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল এটা মুনাফিকদের ঘর এখানে এই মসজিদটাকে रसुल्लाह सल्लासम निर्देशे जो ध्वसने देवा हलार के ध्वस कर देवा हल ए जिन बुझते एक मस्जिद पास धारे का मस्जिद यद्देश्य निर्माण करजिदे मुसल्लि संख्या जन कमे जा ওই মসজিদের মসল্লিদের মধ্যে ভাগ করে এখানে কিছু আনা যায় এই উদ্দেশ্যে কোনো মসজিদ তৈরি করা সম্পূর্ণ না যায় সবসময়ের জন্য না যাই আমাদের দেশে কিন্তু এটা প্রচলিত আছে কোন এক মসজিদে মসজিদ কমিটির কেউ মতলি হতে পারলো না সভাপতি সেক্রেটারি হতে পারলো না এই জন্য দ্বন্দ্ব লাগে এই দ্বন্দ্ব করে শেষ পর্যন্ত মসজিদ আবাদা করে ফেলে এটা উদ্দেশ্য হলো। ওই মসজিদের মুসল্লির সংখ্যা কমানো ওইখান থেকে মুসল্লিকে ভাগ করে নিয়ে আসা এই জন্য এই উদ্দেশ্যে কোনো মসজিদ তৈরি করা সম্পূর্ণ না যায় যারা করবে তারা গুণাগার হবে কিন্তু যারা নামাজ আদায় করবে তাদের নামাজ আদায় হয়ে যাবে ওই ধরনের মসজিদ যারা নামাজ আদায় করবে তাদের নামাজ হবে কিন্তু যারা এই কর্মটা করলো তারা গুণাগার হবে কারণ এখানে মুসলমানদের মধ্যে ফাফারাক সৃষ্টি করার উদ্দেশ্য ছিল বিবেদ সৃষ্টি করার উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে ভাঙবন ধরানোর উদ্দেশ্য এই ধরনের মসজিদ করার পিছনে এইজন্য এই ধরনের মসজিদ করা না যায় তারা করবে তারা গুণাগার বলে মদিনায় মুনাফিকদের যে অবস্থাটা কেমন ছিল এখান থেকে আমাদের কাছে এটা বিষয়টা স্পষ্ট এর আগে কিন্তু আমি এগুলো আলোচনা করেছি মুনাফিকদের ব্যাপারে যারা মুসলমানদের মধ্যে এমন ভাবে মিশে আছে এরা বর্ণ ছোড়া এদেরকে চিনার কোনো উপায় নাই सब आकृति नमुना कथा बार्ता आचार आचरण आनुष्ठानिकसलमान चीनारायद मोहम्मदे चाहले ते के, हुआ हुआ के, के तुमार सामने परिचय कर चेहरा देखे तुम चिनते पड़ते যে এরা মুনাফিক আল্লাহ এইভাবে পরিচয় করে দেননি তবে এতটুকু বলেছেন আমি তোমাকে মুনাফিকদের পরিচয় করে না দিলেও তাদের কথার ধরন দেখে তুমি চিনতে পারবে তাদের কথার ধরন দেখে তুমি তাদেরকে চিনতে পারবে এরা মুনাফিক কারণ মুনাফিকদের কথার ধরন বুমিনদের ধরন থেকে আলাদা মুমিনদের কথা সেগুলো আমি বলেছি সেদিন যে মুমিনদের কথা থেকে এদের কথা পার্থক্য করা বা খুবই সহজ আর মুমিনরা হয় সবসময় সরল প্রকৃতির এরা বাকা কথা বলে না বাকা পথে চলে না সোজা কথা বলে সহজ কথা বলে মুমিনরা সবসময় সরল প্রকৃতির সোজা প্রকৃতির তারা কপ নয় এরা ভিতরে একটা বাহিরে একটা এটা করে না তারা ভিতরে বাহির সব সমান থাকে আর মনাফেকরা মুখ দিয়ে যখন কথা বলে বুঝতে হবে ভিতরে আরেকটা আপে এর বিপরীতটা তার ভিতরে অন্তরে আছে অন্তর একটা প্রকাশ করেনি মুখ একটা প্রকাশ করেছে যেমন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুন জুমাবার মসজিদের কুদ্দা দেওয়ার সময় কুঠির মসজিদের কুটির সাথে খেজুরের শাখার কুটির সাথে সে হেলান দিয়ে বসে রাসুল্লাহ সাল্লাহ্লামকে লক্ষ্য করে মাঝে মধ্যে বলতো সব ডাক্তা ইয়া রাসুল্লাহ রাসুল আপনি সত্যই বলেছেন এটা তার মুখের কথা রাসুল্লাহ সাল্লাই বলছেন এই কথাটি তার মুখ থেকে উচ্চারিত হয়েছে এটা হলকুমের ভিতর থেকে আসেনি তার অন্তরের কথা নয় অন্তরে আছে ভিন্নটা এই মুনাফেকরা যখন মুখ দিয়ে কথা বলে খুব সুন্দর করে নানা কথা বলে তাদের কথার মধ্যে মধু আছে জাদু আছে মানুষ তাদের কথায় প্রভাবিত হয় প্ররুচিত হয় কিন্তু কোন ইমানদার যদি লক্ষ্য করে তার কথার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটাকে অসৎ সব সময় শয়তানি প্রেরণায় পরিচালিত হয় অন্তরে তাকে সব সময় এই জন্য শয়তানি মানসিকতা থাকে তারা মুসলমানদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে লাগানো যায় কিভাবে বিবেদ সৃষ্টি করা যায় কিভাবে কার মধ্যে কি শত্রুতা সৃষ্টি করা যায় মুসলমানদের রুহামাকে কিভাবে ধ্বংস করা যায় এই অসৎ উদ্দেশ্য নিয়ে এরা দাদু মা কথা বলে এরা হল মুনাফিক এদের ছিনার কোন উপায় নাই এরা মুসলমানদের সমাজে বাস করে কিন্তু তাদের এই কথাবার্তা শুনে যদি মধ্যে কারণ থাকে ইমানের জুতি যদি থাকে সেটা ভালো করে বুঝতে পারে যেহেতু রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন তুমি অবশ্যই তাদের কথার ধরন থেকে চিনতে পারবে এই মুনাফেকরা মদিনায় মুসলমানদের মধ্যে নিঃশয় ছিল চিনার কোন উপায় ছিল না এই মুনাফেকদেরকে আবু আমের রাহেব কিভাবে ব্যবহার করেছিল বাহ্যিকভাবে সুন্দর একটা মসজিদ বানিয়েছে এটা তো ভালো মসজিদ বানালে তো মানুষ খুশি হয় যে সালাতের সুযোগ হয় আবাদতের সুযোগ হয় কিন্তু তার উদ্দেশ্যটা ছিল কি বানিয়েছে মসজিদ আল্লাহর এবাদত বাহ্যিকটা বোঝালতি আল্লাহর এবাদতের জন্য করেছে কিন্তু আর মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এই উদ্দেশ্যে তারা এটা করেছিল যেখানে তারা অস্ত্র শস্ত্র গোপনে জমা করে রাখবে গুপনে গুপনে তারা সেখানে সব পরামর্শ করবে বাহ্যিক ভাবে লোকজন মনে হোক যে সে সালা তাদের করছে সেই সালাতো আদায়ের উদ্দেশ্য নিয়ে যাবে সালাতের সময় আদানও দিবে হয়তো বাহ্যিকভাবে জামাতে সালাত আদায় করবে সবকিছুই করবে কিন্তু উদ্দেশ্য হল সেখানে গোপন সলা পরামর্শ করা করা যায় আর পূর্ব থেকেই যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে পূর্ব থেকে তারা করছিল মক্কার মুশ্রিকগঞ্জ আর আশপাশের ইহুদিগণ যদিও ইতিমধ্যে কুরাশিয়া পরাজিত হয়েছে আশপাশের ইহুদিপুত্র কাউকে নির্মণ করা হয়েছে করা হয়েছে কাউকে নির্বাসিত করা হয়েছে সর্বশেষ হয়ে গেছিল খ্রিস্টানগণ্ড করা শক্তি রুমের শাসনাধী যারা ছিল তার অধীনে প্রায় সিরিয়া অঞ্চল সম্পূর্ণ খ্রিস্টানদের দখলে ছিল এই জন্য করা রুমের সহযোগিতা নিয়ে সেই মোদিনা আক্রমণ করে দখল করার পরিকল্পনা নিয়েছিল এই মুনাফিকগণ এই মুনাফিকরা অথচ মুসলমানদের ভিট বাস করে মুসলমানদের মধ্যেই মিলে মিশে ছিল। তাদেরকে আলাদা করার কোন উপায় ছিল না এই ধরনের ছিল তারা এরাই এই ধরনের মসজিদ নামে ইসলামের ক্ষতি সাধনের জন্য এই ঘরটি বানিয়েছিল আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যটা এতগুলো কারণ বলছেন উদ্দেশ্য কি উদ্দেশ্যে তারা এটা বানিয়েছিল ইসলামের ক্ষতি সাধন কুফরির প্রচার প্রসার মুমিনদের মধ্যে বিচ্ছেদ ডিবেদ পয়দা করা আর আল্লাহটা তারা আমরা তো কল্যাণই চেয়েছি আমাদের উদ্দেশ্য ভালো তাদের উদ্দেশ্যটা ভালো হল জামাতের সাথে নামাজ আদায় করা ভালো উদ্দেশ্য দ্বিতীয় দুর্যুগপূর্ণ আবহাওয়ার কারণে যারা দূরবর্তী মসজিদ মসজিদে নবমী অথবা পূর্ব থেকে প্রতিষ্ঠিত মসজিদে পূবা সেই মসজিদে যেতে পারে না বাইরে কাছের লোকজন এই মসজিদে ছড়াতা আদায় করলো আর যারা বৃদ্ধ লোক রয়েছে তারা শীতের রাত্রিতে ওই মসজিদগুলো যেতে তাদের খুব কষ্ট হয় তারা এখানে সহজে জামাতে নামাজ আদায় করতে পারলো উদ্দেশ্যটা তো ভালো এরা তাদের বাহ্যিক অবস্থা প্রকাশ করলো এবং কথম করে এই উদ্দেশ্যটা বলছে তারা আল্লাহর নামে কথম করে বলে আমাদের আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই এরাই হল মিথ্যাগী তারা মুনাফিকরা যদিও তারা মসজিদ বানিয়েছে নামাজের জন্য জামাতের সাথে নামাজ আদায়ের জন্য তথাপিও এই মুনাফিকদের এই কর্মটা ছিল ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে আর মুনাফিকগণ যা করে বাহ্যিকভাবে সে তা ভালো মনে হলেও কখনো সেটা ইসলামের পক্ষে নয় এই জন্য মুনাফিকদের সকল কর্ম হল কুফটির পক্ষে ইসলামের পক্ষে নয় এদের বাহ্যিক অবস্থা দেখে মনে হবে এটা ভালো কিন্তু এটা দ্বারা যাতে কোনো মুমিন প্রতারিত না হয় হোক সে মুনাফিকা সম্পূর্ণে নিষিদ্ধ করে দিয়েছেন কারণ এর কর্মটা বাহ্যিক ভালো মসজিদটা বানিয়েছিল আবু আমের রাহিদের নির্দেশে মুনাফিকরা বাহ্যিকটা ভালোই ছিল তাদের সব উদ্দেশ্য রসুলের কাছে গিয়ে বলেছিল তারা কথম করে বলেছিল এরপরও আল্লাহ বলছে না এটা ছিল সম্পূর্ণ ক্ষতি সাধনের জন্য কুকুরের জন্য ইসলামের দুশ্মনদের ঘাঁটির জন্য আর মুমিনদের মধ্যে বিবেদ পয়দা করার জন্য যদিও তারা কসম করে করে বলছে যে আমাদের উদ্দেশ্য ভালো এখন কেউ যদি উদ্দেশ্য ভালো দেখে কাজটাও দেখতেছে ভালো মুখেও শুনতেছে উদ্দেশ্যটা ভালো মনে করতেছে লোকটা যাই হোক অন্তত কাজটা ভালো করছে এই কথা কোনদার বলতে পারবে না ইমান অধিকার নাই কারণ যদি সে লোকটাই খারাপ হয় তার ইমানই যদি সঠিক না হয় তার মধ্যে যদি নেফাকি তার কোনো নয় বাহ্যিকভাবে সেটা ভালো দেখালে হোক এটা হল সে খারাপ মুসলমানদের জন্য এটা ক্ষতিকর আর মুনাফিকরা চিরকালী হলে এরা মিথ্যাবাদী মুনাফিকদের একটা মজ্জাগত স্বভাব এটা এটা তারা ছাড়তে পারবে না এটা হল তাদের রক্তে মাংসের সাথে এটা মিশে গেছে সেটা হল মিথ্যা মুনাফেকরা সময় তারা কথা বলবে ইমানদারগণ যদি কখনো তার অসচেতন ভাবে কখনো মিথ্যা কথা বলে ফেলে সে বুঝে যখনই উপলব্ধি করে যেটা মিথ্যার সাথে সাথে সে কবা করে পুনরায় আর জেনে বুঝে কখনো কোন মিথ্যা কথা বলে না কারণ মিথ্যা কথা হল কবিরা গুণা তখন মাঠ হয় না আর বলে যদি কেউ না করে তাহলে সে এই মিথ্যা কথার কারণে তার যত এ বাদতি থাকুক ততপিও সে জাহান নামি হবে যদিও সে চিরস্থায়ী জাহান হবে না কিন্তু কবিরা গুনার কারণে সে জাহান নামি হবে যদি তবা না করে কিন্তু যদি ওই মিথ্যাটা সকল এবাদের সাথে সম্পর্কিত হয় তাহলে সে কক্ষণ ক্ষমা পাবে না আল্লাহ ক্ষমা করবেন না দুনিয়ায়ও না আকের না যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির সাথে সম্পর্কিত ওই মিথ্যাটি ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না চাইবে আর সে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষমা পাবে না সে জাহান নামে হবে এজন্য জন্য মুনাফেকটা হল মিথ্যাবাদী আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন যে মুনাফেকটা হল মিথ্যাবাদী কারণ এরা কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে খিয়ানত করে এরা মৌলিক এ সকল আলামত তাদের বাহ্যিক চিহ্ন তার এটা মজ্জাগত রক্ষার সাথে মিশানো এই মুনাফিকদের যারা অরিজিনালি সেই নেফাকটাকে পছন্দ করে গ্রহণ করেনি তারা যদি কবা করে তাদের সকল অপকর্ম থেকে বিরত হয় এবং এই সকল অসৎ অসৎকর্ম ছেড়ে দিয়ে খালেসভাবে তো করে ইমানের পথে ফিরে আসে আল্লাহ হয়তো তাদেরকে মাফ করবেন এরা কমার ও যুগ্য নয় এরা ক্রমা পারে কিন্তু যাদের এই নেফাটা একেবারে মজ্জাগত হয়ে গেছে তারা কখনো ফিরে আসবে না তারা ফিরে আসবে না কারণ ওইটা তার কাছে প্রসম্বনীয় হয়ে গেছে এই জন্যই নেপাতের উপর প্রতিষ্ঠিত রাখবে যেমনটি রেখেছিল ওই সময়ের ওই মুনাফেক গণ আবু আমের রাহেব যে সময় রেখেছিল তার অনুসারীরা রেখেছিল তারা শেষ পর্যন্ত নেপাতের উপরই বরণ করেছিল আর এই আবু আমের রাহেব মদিনায় আর তার জন্মস্থানে ফিরে আসতে পারেনি তার নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে আর ফিরে আসতে পারেনি সে ওই নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেছিল তার পরিচয়টা আরো ভালো করে জানতে পারবেন তার করে জানতে হানজালা পরিচয় যিনি উহু শাহাদত বরণ করেছিলেন উহুদযুদ্ধে যিনি শাহাদত বরণ করেছিলেন যার গুসল দিয়েছিলেন ফেরস্যাগন হজরতে হানজালা যেই হানজালার আগের দিন বিয়ে করেছিলেন বহু যুদ্ধের আগের রাত্রিটা ছিল তার বাঁচর রাত্রি যুদ্ধের জন্য যখন মুজাহিদ গন্ড আনা হয়ে গেছেন তিনি সংবাদ জানা মাত্রই দেখলেন সবাই চলে গেছে দৌড়ে তাদের সাথে তিনি সামিল হয়ে গেলেন তার উপর যে গুসল ফরজ ছিল তিনি সেই সময় নাই গুসল করার গুসল ফরজ ফরজ গুসল আদায় না করি মুজাহিদ বাহিনীর সাথে তিনি সামিল হয়ে গিয়েছিলেন উহুদের ময়দানে যুদ্ধ করে তিনি বরণ করেছিলেন সেই হানা খুঁজে পাওয়া যাচ্ছিল নাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে দেখা গেল যে ফেরত থাকুন তাকে গুসল দিয়ে এনে উহুদের ময়দানে হাজির করেছেন তখন তার মাথার চুল থেকে পানি টপকে টপকে পড়ছিল সেই হানজালা হল এই আবু আমের রাহেবের সন্তান এই হামজালার পিতাই হল এই আবু আমের রাহেব তার পিতা এত কঠিন মুনাফিক ছিল আর এত কুষ্টির উপর প্রতিষ্ঠিত ছিল কিন্তু সন্তান ইসলামের জন্য ওই ময়দানে কিভাবে তার জীবনটাকে বিলিয়ে দিলেন বহুদের ময়দানে তার বাবার কাফেরদের পক্ষ থেকে ডাকছে দাবার দিচ্ছে আর সন্তান রাসুলুল্লাহ সল্লাহলমের কক্ষ নিয়ে যুদ্ধ করছে যার গুসল দিয়েছিলেন ফেরত থাকুন পৃথিবীবাসীকে মনে হয় আর কাউকে ফেরত আর গুসল দেননি এত মর্যাদা তিনি লাভ করেছেন আদেশ করছেন আপনি ওই মসজিদে কখনো নামাজের জন্য দাঁড়াবেন না যেই মসজিদের বিক্রি প্রতিষ্ঠিত প্রতম থেকে হয়েছিল থাকার কুকর সেই মসজিদে আপনার দাঁড়ানো অধিকতর হক সেখানকার লোকগণ পবিত্র তাকে ভালোবাসেন আর আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন আল্লাহ এখানে আদেশ করে দিলেন আল্লাহ তাপুম আবাদান আপনি ওই মসজিদে মুনাফেকদের প্রতিষ্ঠিত না ইমান তার অংশগ্রহণ করতে পারে না এই মুনাফেকদের প্রতিষ্ঠিত ওই মসজিদে আদায় করতে আল্লাহ তার রাসুলকে নিষেধ করে দিয়েছেন এই জন্য मुनाफिकरा जो भलो कद ही करु तमेमारंश ग्रहण कर मुनाफिकरा तक समाजे एक स्वीकृति पे जाए एक अवस्थान तैयार तक भलो काजू जुड़ी है से हुआ से मुनाफिक दे एक अवस्थान तैरीय মুনাফেদ যদি চিহ্নিত হয়ে যায় মুনাফিকদের কোন কর্মে কেউ গ্রহণ করবে না তাদের সাথে কোনো সহযোগিতা করবে না তাদের কোনো কাজে তারা সম্পৃক্ত হবে না আল্লাহ সরাসরি তার রাসুলকে নিষেধ করে দিয়েছেন মুনাফেকরা যেই মসজিদ বানিয়েছে ওই মসজিদে আপনি কখনো সালাত আদায়ের জন্য আর দাঁড়াবেন না আপনি ওই মসজিদেই সালাত আদায় করবেন এবং এটা ওই মসজিদেরই হক যেই মসজিদটি প্রথম থেকেই তাকুয়ার উপর প্রতিষ্ঠিত মিন যেই মসজিদটি প্রথম দিন থেকে যেদিন মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন এটা তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ ভিটির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সেই মসজিদেরই হক হোক আপনি সেখানে সালাতের জন্য দাঁড়াবেন সেই মসজিদ কোনটি মসজিদে পুবা कुबार मस्जिद जस्जिदे एक वक्त सलाद आदाय करकबुल उमरार सब पावाह सामि मस्जिदे पुबाय एक वक्त सलाद आदाय करकबुल उमरार सब सेवा करजिदी हल मुसलमान दे प्रथम दिन तकुआर ऊपर प्रतिष्ठित मस्जिद মুতাকি লোকেরা মুমিন লোকেরা সেই মসজিদ তৈরি করেছেন আর সেই সময় থেকেই এই মসজিদে আল্লাহর এবাদতি হয়ে আসছে সেই মসজিদের হক আপনি সেখানে দাঁড়াবেন মুনাফেকরা যে তৈরি করেছে মসজিদ এই মসজিদে কখনো দাঁড়াবেন না সেই অঞ্চলের লোকদের প্রশংসা আল্লাহ করছেন मस्जिदे पुवार अंले जरा बस कर लोक्रता पवित्रता अवलम्बनकारी लोक दे भारत रसम कूबार मस्जिदे गलिए जिज्ञासा कर पवित्रता अवलम्बन करो तुम्हारा पवित्रता अवलम्बन करो जे तुम्हारे प्रशंसा अल्लाह कुरान आयात नाजिल करीबर प्रशंसा कर आयात नाजिल तुम्हारे प्रशंसा कर आल्ला कुरान आयात नाजिल कर पवित्रतार एम कंथा तुम्हारा अवलम्बन करो तक ता बोलेंल्ला सल्लाहअसल्लम আমরা তো তেমন কিছু জানি না তবে আমরা আমাদের আশেপাশে ইহুদিরা বসবাস করত তারা তাদের পায়খানা করার পর পানি দিয়ে তারা পবিত্রতা অবলম্বন করত আর তাদের দেখি আমরা শিখেছিলাম আমরা শৌচকর্ম পানির দ্বারা আমরা সম্পন্ন করি পবিত্রতা অর্জন করি এছাড়া তো আর পবিত্রতার অন্য কোনো কিছু আমাদের ব্যতিক্রম কিছু নাই সাধারণ এই অঞ্চলের লোকদের থেকে এতটুকুই ব্যতিক্রম তাদের যে এইভাবে পানি দ্বারা আমরা পবিত্রতা অর্জন করি শৌচকর্মের জন্য এই কাজটাই আমরা শুধুমাত্র করি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তখন বললেন যে এটাই আল্লাহর কাছে অত্যধিক পছন্দনীয় হয়েছে प्रशंसा कर पानी द्वारा पवित्रपाय अवस्थायलाध निपाय अवस्था से पवित्रता है क्योंकि सबसे उत्तम हल पानी द्वारा जदि पानी ना पावा তখন সেখানে ডিলা গুলো ব্যবহার করা যাবে পবিত্রতার জন্য সেই অন্য উপায়গুলো অবলম্বন করা যাবে এ এত পবিত্রতা অর্জিত হবে এই ধরনের পবিত্রতার মাধ্যমে ছলাপ আদায় করলে সলাপ হবে যদি পানি না থাকে কিন্তু যদি পানি পাওয়া যায় তাহলে সেখানে পানি হল সর্বোত্তম সর্বোত্তম তা যখন পাওয়া গেল অদম আর আর প্রয়োজন নাই আমাদের এই দেশে দেখবেন কিছু মানুষ चरम अश्लीलतुंगा नीलज्जो दे सतर हल फरज सेंगीटा भरे एम भाव जो तारतर पर्त देखा जाए हाँटुर देखा जाए फतुआ दिए मानुष के एक फरस लम्बन करबादक मन पानी आरोप পেশাবের পর একটা মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার পেশাবের সর্বশেষ পুটাও নির্গত হয়ে গেছে আর আশঙ্কা নাই এরপর সে পানির দ্বারা পবিত্রতা অর্জন করবে এটাই সর্বোত্তম এখানে দাঁড়াত এরপরে কাশি দেয় এরপরে হাটে অনেক সময় যে মুছর দেয় বিভিন্ন ধরনের অভিনয় করে এই কত যে নাটক এখানে করতে থাকে আর কত বড় নেই লজ্জ গুলো ধারে কাছে মসজিদ মধ্যে দেখা যায় আর তাদের সামনেই পুরুষে এবং তারা করে এটা ইস্তমে নাই এই ধরনের যে হাঁটতে হবে চল্লিশ কদম আর চার কদম কোনো কদমের কোথায় নাই এই ধরনের কোন কদমের কোথায় নাই হাতার ব্যাপারে কোনো কোথায় নাই রাসুল্লাহ সাল্লু আলহাম এমনটি করেছেন নিজের শরীরে না পড়ে কাপড়ে না পরে সতর্কতা অবলম্বন করা তোর জন্য যে নির্দেশনা গুলো আছে শক্ত জায়গায় না করা পেশাবটা শক্ত জায়গায় করলে उल्टा दिखे निचु जैसे बस दिखा पेशाब ना करते नरम जगह प्रसाब करा कारण गर्फर भाणी थे कष्ट अथवा विशदर प्राणी थकते दंशन कर কোনো জন্য ভিতরে পেশাব না করা করা। মানুষের কষ্ট হবে কিন্তু যে বিধিনিষেধ নাই যে ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই এই ধরনের নিজেদের পক্ষ থেকে বানিয়ে একটা অস্থির কর্ম করে সবচেয়ে পবিত্র নামে সব থেকে সতর্কতা অবলম্বন করা দরকার এই কারণে যে অধিকাংশ কবরের আজাদ পেশাবের অসতর্কতার কারণে হয় বলেছেন তোমরা পেশাব থেকে সতর্কতা অবলম্বন করো কারণ अधिकांश कबर आज कारण्ल शिव तक गांचा डाल ई खेज का डाल कबर मध्य खुचे राखल এই দুটি কবরে আজাব দেওয়া হচ্ছে না একজন সুগুন গুরি করতো একখানের কথা আরেকখানে লাগাতো এক জায়গার কথা অন্য জায়গায় লাগাতো এই জন্য তার কবর কবর আজ হচ্ছে আরেকজন থেকে সতর্কতা অবলম্বন না। পেশাব থেকে সতর্কতা অবলম্বন করা দরকার পেশাবে বসার পর নিশ্চিত হওয়া দরকার যে পেশাবের সর্বশেষ কোটাও নির্গত হয়েছে আর পেশাব নাই এই নিশ্চিত হওয়া প্রয়োজনে ওই জায়গার মধ্যেই যদি কিছু নড়াছড়া দিতে হয় ওখানে একটু নড়াছড়া দিতে পারে তার নিশ্চিত হওয়ার জন্য এর মাধ্যমে সে তার পবিত্রতাটা যা নিশ্চিত হয় সে এই নিশ্চিত অবস্থা না পানির তারা সে পবিত্রতা অর্জন করবে কিন্তু কিছু মানুষ আছে একটা তার একটা মানসিক রূপ এটাকে বলা হয় মুতা এই সব রোগদের জন্য একটা চিকিৎসা রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম দিয়েছেন বলেছেন তোমরা যখন পেশাব থেকে উঠে আসবে তখন কিছু পানি তোমাদের সামন দিকে পানিটা তো আমি ছিটিয়ে দিয়েছিলাম তখন ওই সন্দেহটা মনের মধ্যে সৃষ্টি হবে না আর না মানুষ আছে করে আসছে এর সন্দেহ তার হয়েছে আবার যায়। যে আবার গিয়ে কিছু সময় বসেখানি যায় কি করে এরপরে এসে নামাজ পড়তে গেলে আবার লুঙ্গি বোধায় ওই যে তার সন্দেহ করে তারা করে রোগের কারণে এটা একটা মানসিক রোগ আর তাদের চিকিৎসাটা হলো নিজের কিছু পানি ছুটিয়ে দেবেশাপ থেকে ওঠার পর লুঙ্গির সামান দিকে কিছু পানি ছুটিয়ে দিয়ে দিল এতে করে তারা সন্দেহ থাকলো না মনে হবে যে পানিটা তো আমি দিয়েছিলাম এই সতর্কতা অবলম্বন করা মূলত এখানে আল্লাহ যাদের প্রশংসা করেছেন তারা হল ওই সকল যারা পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য পানি ব্যবহার করে যারা পানির সাহায্যে পবিত্রতা অবলম্বন করে তারাই হল পবিত্রতা অবলম্বনকারী আর এসব রূপদের কি আল্লাহ ভালোবাসেন যারা তাদের প্রাসাদের বিক্ষি রচনা করেছে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য তারা উত্তম না যারা তাদের প্রাসাদের বৃত্তি রচনা করেছে পতন্মুখ দপ্তের কিনারার উপর যা তাদেরকে ওই প্রাসাদ তাঁদের সহ জাহান্নামি নিয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ আলেম সম্প্রদায়কে হেদায়াত করেন না तुलना कर आल्ला देखिए प्रसाद तल्ला सन्तुष्ट उद्देश्य तरह प्रसाद रचना कर আর আল্লাহকে ভয় করেই তারাই এই করেছে তাদের ওই ঘরটা উত্তম না যারা প্রাসাদ রচনা করেছে কিনারায় সাফা অত কিনারা দুরুপত্ব উপর দিক থেকে নিচের দিকে দাবিত হয় আর খার অত গর্ত তিনটি অর্থ যদি আমরা একটু চিন্তা করি যে এমন একটা গর্তের কিনারায় প্রাসাদটা তৈরি করা হলো, যে কিনারাটা নিচের দিকে দাবিত হচ্ছে তার মূলত এই প্রাসাদটাকে নিয়ে গর্তে পতিত হবেই এমন এক জায়গায় যে প্রাসাদ রচনা করেছে সেটা উত্তম না যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে চাকুয়ার উপর বিক্রি করে প্রাসাদ রচনা করেছে সেটা উত্তম কোন প্রাসাদটা উত্তম যে দ্বিতীয় প্রাসাদ যেটা ওই গস্থের কিনারায় যে ওই প্রাসাদটি সহ ওই প্রাসাদের অধিবাসীদেরকে নিয়ে জাহান নামে চলে যাবে এখানে আল্লাহ সুবাহা সেই মসজিদে কোবা এবং মসজিদে জেরারের তুলনা করেছেন যে মসজিদে কোবা তৈরি হয়েছে যদিও এটা গর্ত ছিল না কিন্তু আল্লাহ বলছেন এটা গর্ত গর্ত হতে কতক্ষণ লাগে বেশি সময় লাগে না আল্লাহ বলছেন এটা এমন এক গর্তের কিনারায় তৈরি করা হয়েছে এমন একটা গর্ত যার কিনারাটা হলো ওই গর্তের দিকে দাবিত হচ্ছে ওই দাবমান অঞ্চলে গর্তের ভিতরে দাবমান এলাকায় যে প্রাসাদ রচনা করে वही प्रसाद रचना करार पर तसबा कर सहकारे घर की गो, जहान नामे चले जाए तो सहकारे गोरबासी सहकारे अर्थात मस्जिदे जरा जरार जरा तैरी घर जरा संपर्क रखे जर परामर्श करद्देश्य सकल ठिकान हल जहान नाम आज के दुनिया क्यों हमें यह धरण सफा जुरिफिन हार कूद देखी দুনিয়ার মধ্যে এখন দেখা যায় অনেক টুইন টাওয়ারের অবস্থাটা কেমন ছিল টুইন টাওয়ার গড় তেরকিনারায়ের কিনারায় ওই অঞ্চলের নামটাই নাকি শুনছি তাদের ওই রোডের নাম নাকি জুরফেহার তাদের জুরফেহার নাকি তাদের ওই এলাকার একটা রোডের নাম যেখানে অবস্থিত টুইন টাওয়ার আল্লাহ ভালো জানেন যে कता उद्देश्य जै दुनियर कूपफर्डर एक केंद्र वर्ल्ड ट्रेड सेंटर दुनिया कूपफर्डर चालिका शक्ति तेजर शवाहित हत रक्त अर्थनैतिक प्रवाह से प्रवाह केंद्रबिंदुटार्ट और यहां चले गई एक बारोला एकशो चौद तला নিচে চলে গেছে ফাইলিং আর কত করবে আল্লাহ ইস্তাহ বলে আজ এর ফাইলিং এর নিশ্চয় দাবি দিতে পারেন একেবারে নিজ দিকে চলে যেতে পারে এখন দেখছেন না একটা ভবন खाली छात्र खाली कर दी सेवा कर কিন্তু চুরের কারবার তো এই চুরেরা যা দরকার শুনলাম একটা জলাশয় ছিলের কাঠের গুঁড়া আর ওই এইগুলো রাইমিলের করেছে। অতচ কোনো গভীর জলাশয়ে যদি বিল্ডিং বানাতে হয় বিল্ডিং কুট অনুযায়ী আগে ওটার পানি সরাতে হবে পানি সরানোর পর নরম যে মাটি আছে সেই নরম মাটি সরাতে হবে एर बालू दिए फिलिंग करते फाइलिंग शुरू होली कतटुकू जाएल सएल टेस्ट कर देखे जो कत फिट नीचे तरह फाइलिंग हा दर ये बिल्डिंग कूड विषय एक का मान नहीं बरह करार समय पानी मध्य ना कि বালি মাটি ভুসি এসবগুলো পানির মাঝে একটা হল বিল্ডিং করার জন্য কেউ যদি কখনো যদি নরম মাটির মধ্যে কোন বিল্ডিং কেউ করতে চায় তাহলে ওই ওইখান থেকে প্রথম পানি সরাতে হবে পানি সরানোর পর নরম মাটি যেই পরিমাণ আছে সেই মাটি সরাতে হবে এখানে রাখা যাবে না दि चले जायर नीचे दिखे चले जामन एक गरतर किनारा है जर क्या निच दिगे जा कहे जहां नामे जापर्क जहान नाम जो प्रसाद तैरी है निर्जी के जहान नामे फतित हैल्लाह कथा दी जरा तरह प्रसाद वित्ती रचना करतन्म गर्टर क्रासद की तरह जहान नामे फत उत्तम ना जे गढ़वे जर वृत्ति रचना का आल्लर सतुष्टि और ताकुआर ऊपर सेत्तम নাফেকগণ তারা নিজেদের জুলুম করেছে তাদের সামনে তাফিজের বাণী পৌঁছে দেওয়া হয়েছিল ইসলাম গ্রহণ করার জন্য তাদের মহাসুযোগ ছিল তাদের ঘরে चीन दवा पोच देवा तुक जनवार लोक जन स्थान ग्रहण करु सूझा ना लगिए निजेलम कर जहान नाम अभिकारी करुम आज निजे जहां नाम बासाई करे ता हेदायत आल्ला करें जेहेतु निजे के निजे जान नाम से बासाई कर তা ঠিকানাটা জাহান নাম এটা সে পছন্দ করেছে আল্লাহ তাকে জোর করে কেমন করে সে জাহান নামের পথ থেকে ফিরিয়ে আনবেন আল্লাহ এটা করেন না আল্লাহর বিধান এটা নয় এই আল্লাহ এই সকল লোকদেরকে হাতায়াত করেন না তারা যে প্রাসাদ তৈরি করেছে সবসময়ই এই প্রসাদ তাদের অন্তরে খত্যা সৃষ্টি করবে সন্দেহ পয়দা করবে তারা সন্দেহের আবর্তে গুড়ফাঁক খাবে তাদের অন্তর সবসময় সন্দেহের মধ্যে পথিত থাকবে নিশ্চিত কোনো রাস্তা তারা খুঁজে পাবে না এমনকি এই সন্দেহ প্রবণ অবস্থাতেই তাদের অন্তর ফেটে চৌচির হয়ে যাবে ইল্লা তাদের মন ভেঙে যাবে অন্তর ফেটে চৌচির হয়ে যাবে অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে অন্তর ফেটে চৌচির হব মানে কি তার মৃত্যু হয়ে যাবে সেই মৃত্যু পর্যন্ত তারা সন্দেহে পতিত থাকবে তারা নিশ্চিত কোনো এলিম পাবে না নিশ্চিত কোনো রাস্তা পাবে না সব সময় সন্দেহের জীবন নাই। তাদের কর্ম কোনটাই এক অবস্থার উপর প্রতিষ্ঠিত থাকে না একবার ওই একবার ওই একবার ওইটা বলো একবার ওইটা বলো কখনো তাদের নিশ্চিত এই মাসে না তাদের কাছে যাই আসে সেটাই সন্দেহ মনে হয় কখনো তারা চিত্তের অধিকারী হতে পারে না অন্তরে তাদের ফাঁকিনা আসে না প্রশান্তি আসে না সব অন্তরের মধ্যে একটা রূপ সেটা রূপটাই সবসময় তাদের মধ্যে বৃদ্ধি হয় এই মুনাফিকদের এই অবস্থাটা বলা হয়েছে এই ধরনের ঘর যারা বানায় এই ঘরটা তাদেরকে কোনদিন হেদায়তের পথ দেখাবে না ইসলামের প্রতি নিয়ে আসবে না তাদের এই ভবন এই প্রাসাদ মসজিদ রূপী এই তাদের বানানো তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসবে না বরং এটা সব সময় তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে রাখবে কোনটা সঠিক নিশ্চিত নয় সেমন আপনি করছে একাকে কথা ভালো লাগে। যেটা ভালো লাগছে ওইটার প্রতি তার আত্মা নাই যেটা তার ভালো লাগছে ওইটার প্রতি নিশ্চিত আত্মা নাই এক সময় তাকে ভালো লাগে আবার এক সময় সন্দেহ হয় মনে হয় তা ঠিকঠাক আরেকটার দিকে এই মুনাফিকদের সব সময় এই ধরনের তার সন্দেহ প্রবণ মন সবসময় সন্দেহের মধ্যে আবর্তিত হতে থাকে এমন কি অবস্থা তা মৃত্যু হয়ে যায় সেই মৃত্যুর আগ পর্যন্ত সে কখনো তার অন্তরে স্থিরতা আছে না অন্তরে প্রশান্তি আছে না নিশ্চিত কোন এলিম অর্জন করতে পারে না একটি আকিদার উপর প্রতিষ্ঠিত হয় না এই মুনাফেফা সবসময় তার আকিদাগতভাবে যেমন বিভ্রান্তি থাকে চিন্তাগতভাবে তারা থাকে সবসময় বিচ্ছিন্ন মানসিকতার তারা কখনো মুসলমানদের মধ্যে নিজেদেরকে এমনভাবে আসতে পিস্তে লেগে রাখতে পারে না অন্য মুমিনগণ যেইভাবে নিজেদের পরস্পরের মধ্যে লেগে আছেন মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে মুসলমানগণ পরস্পরে মোহাব্বত ভালোবাসার ভিত্তিতে তারা পরস্পর যেভাবে নিজেদের মধ্যে মিশে আছেন তারা সুসাদ সুসাদ মতো যেইভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে আছেন তার মধ্যে এটা নাই যখনই এমন অবস্থাটা কখনো যদি এসে যায় ঠিক তাকে না মুহূর্তের মধ্যেই আবার বিখ্যুতি আসে কিভাবে এখান থেকে নিজেকে সরানো যায় তার মধ্যে এক এখানের মধ্যে একটা বিবেদ একটা সন্দেহ তার পয়টা হতে থাকে সংশয় কয়টা হতে থাকে এটা হলো তার শয়া শয়তান তাকে তার এমন মু বানিয়ে নিয়েছে সে ওইখান থেকে সে যে ওই তার দামন ছাপতে আর পারে না তীরের দামন ধরলে যেমন আর পারে না ওই ধরনের শয়তানের দামন ধরেছে আর সেই দামন যে আর ছাপতে পারে না সবসময় তাকে হোয়াটসা দিয়ে প্ররোচনা দিয়ে ঢোকা দিয়ে এমন ভাবে মনোমুগ্ধ করবণ মন নিয়ে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় এই জন্য আল্লাহ এই মুনাফিকদের এই অবস্থাটা তুলে ধরেছেন তাদের বাহ্যিকভাবে তারা নিজেদেরকে মুসলমানদের মধ্যে এমন ভাবে প্রকাশ করতে চাইবে প্রতিষ্ঠিত করতে চাইবে যে মুসলমানরা যেন তাদেরকে সন্দেহ না করে এমনকি স্বয়ং রাসুলকেও তারা ধোকা দিতে চেয়েছিল এমন উত্তম কাজ করেছিল মসজিদ বানিয়েছিল আর সেই মসজিদে রাসুলকে দিয়ে নামাজ আদায় করতে চেয়েছিল এত বড় ভালো কাজটা কিছু হতে পারে না আর এটা ছিল যে চরম ধোকা প্রসারণা मुनाफे चाली एरा प्रथारूखाबाद मुनाफे मुसलमान समाजे चिर खाली थे कुरान मजिदे तवस्था वर्णना कर दिए रसल्ला सल्लाम समय एरा छाब मिश्री যে রাসুল্লাহ সাল্লু আলাই স্বয়ং পার্টিকুলারলি কোন একটা ব্যক্তিকে তিনি নিশ্চিতভাবে বলতে পারতেন না এখন মুনাফিক তার বাহ্যিক অবস্থাটা মুসলমানদের সাথে এমন মিলিয়ে এই মুনাফিকরা সেই সময়ে এমন ভাবেই ছিল আল্লাহ না জানানো পর্যন্ত রসুল জানতে পারেননি যেমন আগে আমি বলেছিলাম মসজিদ নবী থেকে जुमा बारे बुधवार नाम आदाय मुनाफिक चीनार उपाय नई पासक्त आदाय जुम्मार नाम आदायबा रसुलर इमामती रसुलर सामने बसे আল্লাহ রাতুলকে জানিয়ে দিলেন অমুকের পুত্র অমুক মুনাফিক অমুকের পুত্র অমুক মুনাফিক আল্লাহ জানিয়ে দিলেন জিব্রাহি আলাইসালাম এসে যখন তাদের তালিকাটা জানিয়ে দিলেন সেই তালিকা অনুযায়ী রাতুল্লাহ আলাইসাল্লাম নাম ধরে ডাকতে থাকলেন অমুকের পুত্র অমুক তুমি মুনাফিক বের হয়ে যাও মসজিদ থেকে এইভাবে সয়সির জনকে বের করে দিলেন সেই দিন উমর রাজু আল্লাহ তালানহু মসজিদে আসতে একটু দেরি করেছিলেন दूर थी देखल एकदल मानुष मस्जिदित फिर जाते देखते ना पार्टी मुनाफेक उमर के देखे लज्जाई उमर जाते तक चिंते नई तीन लुकी लुक चले जा এই অবস্থায় উমর যখন মসজিদে আসলেন দেখলেন যে না ফলাতে কোনো হয়নি মুসলিরা এখনো মসজিদে আসেন উমরকে দেখেই কেউ কেউ বলতে থাকলেন এ উমর আপনি খুশি হন আজকে রাসুলুল্লাহ সাল্লুয়ালিবা সাল্লাম মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন যাদেরকে আপনি দেখে আসলেন তখন তিনি নিশ্চিত হলেন এরা হল মুনাফিক যাদেরকে রাসুলুল্লাহ সাল্লুয়াল্লাম মসজিদ থেকে বের করে দিয়েছেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লামকে আল্লাহ না জানানো পর্যন্ত তিনি জানতেন না সুনিশ্চিতভাবে যে ওই ব্যক্তিটি মুনাফিক নিশ্চিত হতে পারতেন না কিন্তু মুনাফিকদের ব্যাপারে এই যে নিশ্চিত হতে পারতেন না এর আগে ওখানে আলোচনা করেছি এবং সুরাই মোহাম্মদের ওই আয়াতের সাথে একটু কন্ট্রাডিক্টরি ব্যাখ্যাটা আমি কিন্তু এর আগে আলোচনা করেছি আসলে এটা কন্ট্রাডিক্টরি নয় আসলে মুনাফিকদের বাহ্যিক অবস্থাটাই এমন তাদেরকে চিনা যাবে না কিন্তু তাদেরকে চিনার একটা উপায় একটা উপায় আছে সেটা হলো তাদের কথার ধরন তারা কথাগুলি খুব সুন্দর করে বলে খুব আট করে কথা বলতে পারে নানা বিনে কথা বলতে পারে জাদু মাখা কথা বলতে পারে তাদের কথার মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে তারা এমন ভাবে কথাগুলো বলে এই কথাগুলো আসলে তাদের অন্তরের সাথে মিল নাই মনের মধ্যে একটা আছে বাহির করছে আর একটা তারা সবসময় এমন ভাবেই কথা বলে এটা তাদের অভ্যাস তাদের বৈশিষ্ট্যগুলো তারা মিথ্যা কথা বলে আর এই মিথ্যা কথাগুলো পেয়ে যাবেন মুনাফেক করা চিনার জন্য যদি তারা সে যদি বিচ্ছক্ষণ হয় ইমান দ্বারা যদি সে পরিচালিত হয় সে মুনাফিক চিনতে পারবে কিন্তু এটার মাধ্যমে এই চিনার মাধ্যমে শুধু মুনাফিক সম্পর্কে একটা বারণাই হবে নিশ্চিত এলিম এটা দ্বারা হবে না এর ভিত্তিতে কখনো ডিক্লারেশন দেওয়া যাবে না ওই ব্যক্তি মুনাফিক বলা যাবে না। মুনাফিক সেই ব্যক্তি মুনাফিক নাও হতে পারে এখন তার এই কর্মটা এসব সবকিছু আলামত সব মিলে গেছে মুনাফিকে হতে পারে সে খুন অবস্থায় এমন কেমন কর্মটা করছে কথা বলছে তার অবস্থাটা এমন হতে পারে যে সম্পূর্ণ জানলে পরে মনে হবে যে তার এটা অপরাধ নয় বুঝেছি আর ব্যাখ্যাটা হতে পারে সঠিকও এই জন্য নিশ্চিত ভাবে কাউকে বলা যাবে না অমুক মুনাফিক এটা তারা শুধু ধারণা সৃষ্টি হবে তাদের কথার ধরন থেকে যেটা এটা মোনাফিক হিসাবে শুধুমাত্র একটা ধারণা সৃষ্টি হবে তা চিনা যাবে এখানে এই অবস্থায় কি করতে হবে সতর্কতা অবলম্বন ডিক্লারেশন নয় সেই অবস্থায় ডিক্লারেশন নয় সেই অবস্থায় আসবে শুধু সতর্কতা অবলম্বন যখন বুঝতে পারলাম তার কথার ধরন থেকে বুঝতে পারলাম তখন এটা যেহেতু আমার কাছে ধারণা দিয়ে দিল সেহেতু আমি এ থেকে সতর্ক থাকবো সতর্কতা অবলম্বন করব। কিন্তু নিশ্চিতভাবে ডিক্লারেশন করা যাবে না এই বিষয়টা ভালো করে বুঝতে হবে কেউ কিন্তু অনেক সময় তাড়াহুড়া করেন কারো কোন আচরণে কোথায় খুব বেশি তাড়াহুড়া করে ডাইরেক্ট একজনকে বলে পেলেন কে মুনাফিক এইভাবে ডাইরেক্ট তাকে না বলে এইভাবে ডিক্লারেশন দেওয়া যাবে না বল যখন ধারণাটা সৃষ্টি হয় সে ধারণার ভিত্তিতে শুধু সতর্কতা অবলম্বন করতে হবে যেটা করেছিলেন রাসুলুল্লাহ তিনি সাথে সাথে ডিক্লারেশন করে দিয়ে মুসলিম সমাজ থেকে ওই সময় তাদেরকে প্রথমেই বের করে দেননি মুসলমানদের সমাজের মধ্যে তারা ছিল কিন্তু তাদের থেকে সতর্কতা অবলম্বন করেছিলেন যাদের ব্যাপারে এমন ধারণা হতো তাদেরকে কোনায় অংশ নিতে দিতেন না মুসলমানদের কোনো গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে সম্পৃক্ত করতেন না তারা মুসলমানদের সমাজে থাকতো কিন্তু গুরুত্বপূর্ণ কোন বিষয়ের অংশীদার তারা হতে পারত না সেখানে এটা হল সতর্কতা শুধুমাত্র তো এখানেও সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি একটু লক্ষ্য করি দেখব বর্তমান জামানার সাম্প্রতিক কালের এবং অতীতের মুসলমানদের সমাজে যত প্রকারের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে মুসলমানদের মধ্যে ফেরকা বিভেদ সৃষ্টি হয়েছে মুসলমানদের মধ্যে শত্রুতা তাছাড়া সৃষ্টি হয়েছে এটা মুনাফিকদের কারণে হয়েছে এটা মুনাফিকদের কারণে হয়েছে সাম্প্রতিক ইতিহাস ইসলামের ইতিহাস পড়ুন প্রতীক ইতিহাস পড়ুন ইসলামের ইতিহাস বললে সব জায়গায় দেখবেন এটা মুনাফিকদের কর্ম মুনাফিকদের কারণেই সকল মুসলমানদের বিভেদগুলো লালন পালন করা হয়েছে এমনকি মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বেঁধে গেছে জঙ্গে সেই যুদ্ধের ইতিহাসে দেখুন সেখানে মুনাফিকদের অসৎকর্ম জড়িত ছিল সাথে ছিল ইহুদিরা জঙ্গেও মুসলমান উদ্দেশ্য ছিল ইসলামের ক্ষতি সাধন করা আর ভিতরে বসে এসে তারা তাই করার সুযোগ পেয়েছিল পরবর্তী সময়ে যতগুলো ইতিহাস পড়বে না সবগুলোতে দেখবেন একই অবস্থা ভারত উপমহাদেশের বালাকুটের শহীদানের সেই ইতিহাস যদি করেন বালাকুতের যুদ্ধের বিপর্যয়ের বড় কারণ মুনাফেকরা সেই মুনাফেকদের কারণে বিপর্যয় এসেছিল ইতিহাস ভালো করে পড়লে দেখবেন এই সব কিছু আমাদের সামনে চুকে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এরপরে যদি আমরা মুনাফেক থেকে সতর্ক না হই মুনাফেকরা কিন্তু মুসলমানদের বগলের ভিতরেই থাকে এরা বগলের ভিতরে থেকেই তারা সেই দানা কাটে এরা ওই ইঁদুরের মতো যে ইঁদুরটাকে যত্ন করে লালন পালন করার জন্য সে বগলের মধ্যে আশ্রয় দেয় আর সেই ইঁদুর তার দানা কেটে ছাড় করে দেয় এই মুনাফেটা হলো মুসলমানদের ভিতরে এমন এক বিসদর সাপ তারা বিষদর সাপ এদের সুবল থেকে বাঁচার জন্য অত্যধিক সতর্কতার প্রয়োজন পিছনে আপেগ ছিল আপনারা দেখেছেন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন কে বিদায় করার পর দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে যেই পরিমাণ মুজাহির শহীদ হয়নি मुजाहिदीन परस्पर मध्येर मुजाहिद शहीद यूनियन के पराजित करफगानस्तने से मुसलमान दे शहतर संख्या सबसे बस निजे परस्पर मध्य युद्ध कारण बड़ कारण की परस्परे तो सब अवस्था जाने একে অন্য তাদের অবস্থান জানে আস্তানা জানে যুদ্ধ কৌশল জানে যেই কারণে পরস্পরে জানার কারণে একে অন্যের উপর আগা থানাটা খুব বেশি সহজ কিন্তু শত্রুরা এত কৌশল মুজাহিদিনদের এই কৌশল আস্তানা জাতি কিচ্ছুই জানত না যে জন্য তারা অন্ধকারে ছিল এটা বিপজ্জনক এই এই মুনাফিকরা জেদ মুসলিম জামার অন্তর্ভুক্ত থাকবে এই মুসলিম জামা কখনো হয়ে তার লক্ষ্য পানে এগিয়ে যেতে পারে না কখনো যাবে না এটা সম্ভব নয়। হয়নি এখন এমন জাদুর কাটিও নেই যে মুনাফেকদেরকে এই বিষদ সাপ থেকে তাদেরকে ভদ্র সাপ বানিয়ে দেওয়া হবে এমন জাদুর কাটিও নেই এরা চিরখা বিষদর সাপ এখানে দেখবেন আমাদের এখানেও এমন মুজাহিদিন সংগঠন তৈরি হয়েছিল যারা জন্মের পরই তিন চার খন্ডি বিভক্ত হয়ে হয়ে গিয়েছে। গিয়েছে। তিন চার বিভক্ত জন্মের এর পিছনে কারণগুলো কিছু অনুসন্ধান করলে তাই দেখতে পাবেন এই জন্য এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় কারো কথা আচরণ कर्म जो नेता के बुझा जातेम्ब् सब विश्व जेने बुझे मिथ्याथा से मिथ्यवदी बेमान सब समय मिथ्याथा बसलमी शरियतर एक विधान यही मिथ्यवदी सी इसलमी आदालते क्रहणा যদি কেউ গ্রহণ করে সে মিথ্যাবাদীর পক্ষ অবলম্বন করে সেও বিভ্রান্ত হল একজন যদি মিথ্যা কথা বলে আর সেই মিথ্যাতাকে যদি কেউ যাফাই না করে অন্যের কাছে বলে সেই মিথ্যা কথা বললো আর তার কাছ থেকে শুনে পরে যে বললো দুজনই মিথ্যাবাদী তারও আখ থাকি ইসলামী আদালতে গ্রহণযোগ্য নয় এটা বোফারের হাদিস যে কোন মিথ্যা কথা কারো কাছ থেকে কোনো কথা শুনল সেটা যাচাই বাছাই না করে বিশ্বাস করল এবং অন্যের কাছে বলল মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এই জন্য কোন কথা শোনার পর হতে পারে আমার কোনো বিশ্বস্ত সাথী আমার কাছে বলেছে আমি মনোযোগ দিয়ে তার কথা শুনব কিন্তু আমি বিশ্বাস করবো না তদন্ত না করা পর্যন্ত আমি বিশ্বাস করব না অন্যের কাছে বর্ণনাও করবো না विश्वास कर लेर का वर्णना कर मिथ्यी जगन्यतम अपराध हाँ बोलते करी कथाता सत्य है तरपर तक बोलो से सत्यवादी हिसाब से प्रतिष्ठित होमाणित जुदी है से मिथ्यवादी का डिक्लारेशन करते मिथ्या कथा অন্য সাথীদেরকে সতর্ক করে দিতে হবে আমাদের মাঝে এ হলো মিথ্যাবাদী সকলে যাকে জেনে যায় চিনে যায় তার কথা যেন সেও আর কক্ষো গ্রহণ না করে আমি যদি এটা চেপে যাই তদন্ত করলাম আমার কাছে আমি চেপে গেলাম আর বললাম না আমি মিথ্যাকে প্রশ্রয় দিলাম এই জন্য পাপিষ্ট হব মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার কারণে অন্যকে থেকে রক্ষা করার সুযোগ না দেওয়ার কারণে এই জন্য সবসময় মুনাফিকদের ব্যাপারে সতর্কতাটা আর মুনাফিকদের বড় অস্ত্র যেটা সেটা হল মিথ্যা মুনাফিকদের সবচেয়ে বড় অস্ত্র হল মিথ্যা সত্য কথা বলে মুসলমানদের মধ্যে বিবেদ না। মুসলমানদের মধ্যে বিবেদ পয়দা করতে হলে মিথ্যার প্রয়োজন এই বিষয়টি ভালো করে জানা দরকার বোঝা দরকার এবং এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার आयात गलोते आया मुनाफिकीम वर्णना जेने ना बुझे कदि एमे निजा निजेदे रक्षा कर हेफाजत कर सकल जो आप हेफाजत निजे के निजा पवित्र আল্লাহর প্রতি আল্লাহ সন্তুষ্টির পথে আমরা এগিয়ে যাব আল্লাহ আমাদের তফিক দান করুন আমি আমাদের এই প্রশ্নের